إذا فقط المرآة من تعام بيتها غير مفسدة كان لها أجروها بما انفقت وللزوجها أجروه بما اقتصب وللخازن مثل ذلك لا ينقص بعضهم من عجر بعد شيئا متفق عليه في ستوبان لار شميتو درسوك شروطا درس حديث أبنا دير نيوميتو درس أما دير এখন যে হাদিসটি আপনার কাছে পাঠ করেছি সে হাদিসটি তিনি বলেন আল্লাহ রাসলাস কোন স্ত্রী যদি তার স্বামীর ঘরের উপার্জিত অর্থ টাকা পয়সা থেকে কিছু দান করে স্ত্রী বাড়িতে থাকেন স্বামী বাইরে চলে যান কোন গরিব দুঃখী মিসকিন বাড়িতে এসেছে তার অভাবের কথা বলেছে স্ত্রী সেখান থেকে তার স্বামীর উপার্জিত অর্থ থেকে কোনো গরিব কিছু দান করে দেয় গায়ে সেটাকে নষ্ট করার জন্য না এসেছে যা পারলাম তা দিয়ে স্বামীর অভাব অনটন এনে ফেললাম এটা না বরং যা প্রয়োজন তা রেখে অতিরিক্ত জট্টুক সম্ভব গরিব মিসকিনের সাথে সহায়তা করা তাদের হাতে কিছু উঠিয়ে দেওয়া তাহলে নষ্ট করে না বিপর্যয় সৃষ্টি করে না বরং স্বামীর অর্থ টাকা পয়সার এর মঙ্গল এবং এটা যেন নষ্ট না হয়ে যায় সেটা ঠিক রেখে বাকি সম্ভবপর কিছু দান খায়রাত করে দেয় কান এলাহা আজুরোহা বিমান ফাঁকাত তাহলে ওই স্ত্রী যা খরচ করল সে তার পরিমাণ নেকি সে পাবে কলেজ যাও যেহা আজুরোহ মিমাক্তা আর স্বামী যে উপার্জন করে নিয়ে এসেছে সেজন্য সেও নেই পাবে স্ত্রী স্বামীর অর্থ থেকে দান করলো স্ত্রী নেকি পেল আর স্বামী যেহেতু উপার্জন করেছে যে সে আসল মালিক সেও নেই পেল ওয়ারিল খা জেন দালিক আর যে খাঁন অর্থ সম্পদ এটাকে সংরক্ষণ করার দায়িত্ব বা খা যাকে বলা হবে এখান থেকে তুমি দিয়ে দাও তাহলে সেও নাকি পাবে তাহলে যে উপার্জন করলো সে উপার্জন নাকি পাবে স্ত্রী এখান থেকে কিছু দান করলো সেও পাবে সে যদি তার কাজের से जेहेतु गरीब उठिए दिल आल्लाउरी नेमे दिबेना অন্যের নেকি কমে যাবে সবাই সমান সমান বরাবর নেকি পাবে কোন স্ত্রী যদি স্বামীর অর্থ থেকে দান করে শুধু স্বামী নেকি পাবে এ কথা নয় বরং স্ত্রীও পাবে এমনকি খা দেন বা খাওয়াজেন এর দায়িত্ব যে সংরক্ষণ দায়িত্ব সেও পাবে আল্লাহ রব্বুল্লাহ আলমিন কত মহান একজনের উপার্জন দিয়ে কতজন নেকি পেয়ে গেল আর একজনের টাকা দিয়ে অন্যজন কি উপকৃত হবে এটাই হলো মহান রবুল্লাহ আলমিনের সুন্দর এক নিয়ম বর্ণিত হয়েছে আসলেন এসে বললেন হে আল্লাহ রাসুলা আমার আজকে আপনি দান খাই জন্য নির্দেশ করেছেন আমার স্বামী তিনি বলছেন দেখো তুমি অন্যকে দান না করে আরে আমি এবং আমার ছেলে মেয়েরা বেশি হকদার এই তোমার দান कारण अभाव रही है काई आल्लाबी आलिसम का जइना जिज्ञेस कर दान करते चाहे चे, अपनी दान करते स्वामी आब्दुल्ला मासूद अरे मेरा बसि हकदार यार व्यवहार अलंकार जो दान कर दान कर चाहते दान करम करबी सलाम যাদের প্রতি তুমি দান করবে অর্থাৎ তোমার এই দান খাই পাওয়ার হকদার বেশি তোমার স্বামী এবং তোমার সন্তান ইয়ের দ্বারা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে স্বামী স্ত্রীর প্রতি দান সৎকার করার অধিকার নেই কারণ তার দায়ী পালন করা তার প্রতিব না স্ত্রী স্বামীর খরচা দিবে এটা কিন্তু অজীব না স্বামীর উপার্জন স্বামী স্ত্রীকে দেওয়া জরুরি স্ত্রীর স্বামীকে দিতে হবে এটা কিন্তু জরুরি নয় তাই স্ত্রীর কোন যদি দান সৎকা থাকে জাকাত হয় ফরজ জাকাত অথবা নফল দান সৎকা হয় সেটাও কিন্তু তার স্বামী এবং ছেলে মেয়েদের প্রতি দান করতে পারবে এ হারিসের দ্বারা এটাই আমরা বুঝতে পারলাম বরং এটাই হয়ে উত্তম যখন দান সৎকা আপন জন্য দেওয়া হয় তখন দানের তো একটা নেই হয় এর সঙ্গে আরেকটা নেই হয় কিসের আত্মীয়তার নেকি তাহলে স্ত্রীর করতে থাকে থেকে বর্ণিত রাজি আল্লাহমা তিনি বলেন আল্লাহর নবী মোহাম্মদুরসুল্লাহাম বলেছেন জীবনের জন্য এক সঙ্গী বানিয়ে নেয় চেয়ে খাওয়া এটা নিজের অভ্যাস বানিয়ে নেয় হাতিয়াল কেয়ামা যারা মানুষের কাছে এভাবে চেয়ে বেড়ায় ভিক্ষাবৃত্তি করে বেড়ায় কেমতের দিন সে আসবে ওলাইসফি দেখা যাবে তার মুখের মধ্যে কোনো গোস্ত থাকবে না এর অর্থ হল মহানব্বাস দিবেন যে তার মুখের মধ্যে আর গোস্ত থাকবে না সবাই বুঝতে পারবে এই লোকটা মানুষের কাছে চে খেয়ে চে চে খেত তার পরিজন ছাড়াও হাত পাতত ভিক্ষাকে নিজের জীবনের জন্যে একটা উপার্জনের ব্যবস্থা করে নিয়েছিল এই অপরিয়োজনে অপরিয়নে ভিক্ষাকে নিজের জীবনের এক উপার্জনের ব্যবস্থা করে নেওয়া এটা কিন্তু নিষেধ শরিয়তে খুঁটে খায় চলো হাত পেতে যা পাওয়া যায় এটা কিন্তু বর্ণনা করেছেন তিনি বলেন যে মানুষের কাছে তার সম্পদ বাড়াবের জন্য ভিক্ষা করে বেড়াই হাত পেতে বেড়ায় পরিজন মিটাবের জন্য নয় বরং চেয়ে চেয়ে সে গাড়ি কিনবে বাড়ি বানাবে করবে পয়সা সে ব্যাংকে রাখবে এইভাবে ভিক্ষা করে পয়সা বাড়াবের জন্যে অর্থ বাড়াবের জন্য যা মানুষের কাছে হাত পাতবে ফাইন্স আলু জামরান সে যেন আগুনের আঙ্গরা আঙ্গরা যেন সে কি চাইলো তাহলে এই অপ্রয়োজনে মানুষের কাছে হাত পেতে কোনো অর্থ সম্পদ নেওয়া সম্পদ বাড়াবের জন্যে সে ব্যক্তি যেন জাহান নামের আগুন নিজের হাতে সে চেয়ে চেয়ে মানুষের কাছে নিল ফালিয়াসিয়াস্তাক আল্লাহনবী বলেন তাহলে এখন তোমার আগুনের আংরা তুমি বেশি করবে না কম করবে সে ব্যক্তি তাই করুক অর্থাৎ আল্লাহ নবী আসাতাম এখানে ধমকে দিলেন খবরদার এমন অর্থ বাড়াবের জন্যে মানুষের কাছে হাত পাদবে না কারণ এর মাধ্যমে আগুনের বেশি করবা না কম করবা তোমার ব্যাপারে অপরিয়নে হাত পাতা মানুষের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়ে ঘুরে বেড়া এটা অত্যন্ত গৃহীত কাজ একটা অন্যায় কাজ একটা সমাজ বিরোধী কাজ এই ধরনের কাজ থেকে আমাদের এই করে সম্মানের রক্ষা দূর করে হতাশা দেই তাকে অধিকার মিটিয়ে দেই নিরাশা আমি আপনারা দেখছেন মর্যাদা প্রতি সোমবার সন্ধ্যার পাঁচটায় সম্প্রচার রাত বারোটায় বাংলাতে সে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 क्यों ममिन निजेचन करें जार प्रथम उद्देश्य हलो तौहित प्रचार कलिमार आवेदन परवर्ती अनुष्ठान पिस সম্মিত দর্শক শ্রোতা এপর যে আমরা এবার তিনি আল্লাহর নবী থেকে বর্ণনা করে বলেন আল্লাহর নবী আলিসালাম বলেছেন একজন মানুষ তার কুড়াল নিয়ে আর দড়ি নিয়ে জঙ্গলে যাবে জঙ্গল থেকে কাঠ কেটে एक बोझा काट पीठे को नहीं से बजारे बिक्री कर अल्लाह रब्बुल आलमीन तरह चेहरा के हेफत करबें तरह प्रियोजन के मिटे दीबें से मानुषर का हाथ पातना कड़ाल घाड़े को दौड़ी जंगल थे के काट केटे बोझा पिठे माथा कर बजार बिक्री करश्रम कर माथार घम पे फिले कर संसार चला মহানবুল্লা আলমিন এর দ্বারা তার প্রিয়জন মিটাবেন এটাই হবে তার জন্য উত্তম মিন খাই এটাই কাজ হবে উত্তম মানুষের কাছে চাওয়ার চাইতে মানুষের কাছে হাত পাতবে দাঁড়ে দাঁড়ে ঘুরবে ভিক্ষা করবে আ তাহ আহ কেউ দিবে অথবা দিবে না এইভাবে মানুষের দাঁড়ে দাঁড়ে চেয়ে বেড়াবে অপদস্থ হবে লাঞ্ছিত হবে হালিসে এসেছে যে একজন ব্যক্তি এসে আল্লাহ নবীর কাছে কিছু চাইলেন আল্লাহনবী বললেন তোমার কিছু নেই লোকটি বাড়িতে গিয়ে একটি কম্বল নিয়ে আসলো আল্লাহ নবী কম্বলটি বিক্রি করে ওই কম্বল অর্ধেক টাকা দিয়ে তার জীবন চালাবের জন্য বললেন এখান থেকে তুমি তোমার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে তোমার সংসার চালাবে আর বাকি টাকা দিয়ে একটি কুঠার কিনে হস্তে তার বাট লাগায় দিয়ে ওই সাহাবির হাতে উঠিয়ে দিলেন আর বললেন যাও এটা দিয়ে তুমি কি করো কাঠ কাটে জঙ্গল থেকে বাজার বিক্রি করে তোমার জীবন চালাও নেওয়া দরকার যে কারা সত্যিই গরিব মিসকিন পরিয়োজনে করছে আর কারা অপরিয়োজনে করছে এমনও দেখা যায় নিজের এলাকা ছেড়ে এখন কাজ কাম নাই অন্য এলাকায় গিয়ে ভিক্ষা করতেছে আর সপ্তাহে মাসে ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাচ্ছে এইভাবে টাকা বাড়ার চেষ্টা করছে এই ধরনের কাজ সম্পূর্ণ সম্পূর্ণভাবে হারাম সম্পূর্ণভাবে একটা নিকৃষ্ট কাজ এটা থেকে নিজেকে বিরুদ্ধে যারা এই ধরনের কাজে ব্যস্ত বা লিপ্ত হয়েছে বর্ণনা করেছেন যে মানুষের কাছে হাত তার ক্ষত বিক্ষত চেহরার মধ্যে মানুষ সে নিজে নুচবে নিজে খামচাবে নিজে খামচিয়ে নুচে চেহারার মধ্যে ক্যামতের মাঠে কি হয়ে যাবে তার ক্ষত বিক্ষত হয়ে যাবে হাড্ডিগুলি চলে আসবে গোস্তুগুলি সব ছিঁড়ে ফেলবে তাহলে মানুষ যদি মানুষের কাছে হাত পা ক্যামতের মাঠে তার শাস্তি দিবেন মুখের গোস্তুগুলি সে কি করবে নুচে নুচে ছিঁড়ে নিজে ফেলবে অথবা শাস্তির কারণে তার গোস্তগুলি সরে যাবে হাড্ডিগুলি বের হয়ে যাবে ক্যামতের মাঠে সবাই জানবে এই লোকটা অপরিয় মানুষের দাঁড়ে দাঁড়ে হাত পেতে পেতে তার সম্পদ বাড়িয়েছিল ভিক্ষা করেছিল ভিক্ষাকে নিজের জীবনের উপার্জনে একটা ব্যবস্থা করেছিলেন তার প্রয়োজন মিতাবের জন্য যথাসম্ভব তাকে দেয় তাহলে জায়জ রয়েছে কারণ তিনি যেহেতু সবার রাষ্ট্রের সবার দায়িত্ব দায়িতুল মাল বাইতুল মাল তার কাছে রয়েছে সরকারি কোষাধ্যক্ষ সরকারি সেই ভাণ্ডার অর্থের ভান্ডার রয়েছে সেখান থেকে তিনি যাচাই বাচাই করে তাকে দিতে পারেন তার অধিকার রয়েছে তাহলে মানুষের দারে দাঁড়ে হাত পাতা এটা নিষিদ্ধ আমরিল্লা আমিন অথবা এমন একটা কাজ যেটা অবশ্য করা দরকার জরুরি কাজ এমন তো হতে পারে যে দুই দলে মারামারি হয়েছে খুন খারাপি হয়েছে দিয়া দেওয়ার জন্যে অথবা দুই দলে ঝগড়া ফসাদ হয়েছে মীমাংসা করার জন্য অথবা ঋণগ্রস্ত হয়েছে আদায় করতে পারে না বা কোনো ব্যক্তির দায়িত্ব নিয়েছে সেই দায়িত্ব পালন করতে পারছে না এমন জরুরি যদি হয় তখন মানুষের কাছে চেয়ে সেটাকে পূরণ করা যেতে পারে এই ক্ষেত্রে জায়জ রয়েছে পরিয়োজন ছাড়া অপরিয়োজনে হাত পাতা এটা সম্পূর্ণভাবে হারাম একটা গৃহীত কাজ শরীর বিরোধী কাজ সমাজ বিরোধী কাজ এই যাবত আমরা নফল দাল সৎকা কে করবে কে নিবে কোনটা নেওয়া যাবে না কোনটা চাওয়া যাবে না কিভাবে এটা আমরা বেশ কিছু মাস আমরা জানতে পেরেছি এবার জাকাত পর্বের তৃতীয় অধ্যায় বাবু কাসমিস দান খায়রাত আপনি কাকে দিবেন জাকাত কাকে দিবেন মহান রব আটটা খাত করে দিয়েছেন আলামিন। তার আটটি খাতের কথা বলেছেন ফকির মিসকিন যারা এই জাকাত কালেকশন করবে আদায় করবে সরকারি পক্ষ থেকে যাদেরকে নিয়োগ দেওয়া হবে এইভাবে অমুসলিম অথবা নিউ তাদেরকে এখান থেকে কিছু দিলে তাদের মনোরঞ্জন করার জন্যে ইসলামের উপরে মজবুত থাকার জন্যে অথবা ইসলামের দিকে আসার জন্যে বা কোনো অমুসলিমের দ্বারা ইসলাম মুসলমান ক্ষতিগ্রস্ত হতে পারে তাকে দিলে সে ক্ষতি করবে না জুলুম করবে না এই বিভিন্ন ক্ষেত্রে দেওয়া যায় রয়েছে এইভাবে যে ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে গেছে যে ব্যক্তি রাস্তায় তার পয়সা হয়ে গেছে আল্লাহাদের তাহলে সেই ক্ষেত্রে সে সেটার যা কিছু দরকার যাক থেকে একটি ভাগ খরচ হবে এইভাবে কোনো ব্যক্তি যদি দুইজনের মধ্যে নিজের অভাব অনটনের জন্য ঋণগ্রস্ত হয়ে গেছে অথবা সঙ্গে একটা কি করে সমস্যা সমাধানের জন্য হয়তো ঋণগ্রস্ত হয়েছে বা অন্যের কোন দায়িত্ব নিয়েছে এই সব কাজগুলির জন্য জাকাত ফান্ড থেকে এর আটটি খাত রয়েছে সেই খরচ করার বিধি বিধান মহানব্বুল্লাহ আলমিন আমাদের জন্য ফরজ করে দিয়েছে। এছাড়াও অন্য অন্য সাধারণ দান সরকার কিভাবে আমরা খরচ করব সে ব্যাপারে আমাদের এখানে বর্ণনা আসবে পাঁচজন ব্যক্তি তাদের অর্থ আছে অভাব নেই পরও তাদের জন্য জাকাত হালাল বাকি আর কারোর জন্য হালাল নয় যে এই জাকাত কি করবে জমা করবে সরকারি পক্ষ থেকে তাকে নিয়োগ দেওয়া হবে মানুষের বাড়িতে গিয়ে গিয়ে জাকাত হিসাব করে সে ওখান থেকে আদায় করে সে সরকারি ফান্ডে জমা দেবে তার জন্য সে যদি বড় লোক হয় তবু সেই ফান্ড থেকে তার যে বেতন সেটা এখান থেকে বা তার প্রিয়জন এখান থেকে দিবেন সরকার সেটা জাহাজ রয়েছে আওরা চলুন ইস্তরাহা বেমালিহী অথবা একজন মানুষ জাকাতের মাল একজন গরিব মুসলির কাছ থেকে কিনে নিয়েছে সেটাও জাহাজ রয়েছে এমন ব্যক্তি যে ঋণগ্রস্ত হয়ে গেছে ফান্ড থেকে তাকে দেওয়া জাহাজ রয়েছে আল্লাহর রায় যে যুদ্ধকারী সৈনিক তাকেও দেওয়া জাহেজ রয়েছে ফাহদা মিনহা গান এই জাকাত থেকে কোন ফকির মিসকিনকে তার যে হক সেটা দেওয়া হয়েছে আর ওইখান থেকে আবার ওই গরিব কোনো বড়লোককে ওখান থেকে কিছু হাদিয়া কিছু গিফট করছে তাহলে সেই বড়লোকের জন্য সেটা খাওয়া যাই হবে আল্লাহর নবী আহিসাল্লাম বাড়িতে আসলেন দেখলেন চুলার মধ্যে গোস্ত পাক হচ্ছে বললেন ওই গোস্ত থেকে আমাকে কিছু দাও খিদা লেগেছে আমি খাবো বললেন হে আল্লাহ রাসুল ওর তো বাড়িরা আয়সি আল্লাহ আনহার যে দাসী তার জন্য এটা তো সাদকা কিন্তু আলানোর পক্ষ থেকে আমার দিলে সেটা আমার জন্য হয়ে যাবে হাদিয়া তাহলে আর ওই জাকাতের কিছু বড় লোককে দান করেছে বা সেখান থেকে গিফট করেছে সেখান থেকে সেটা তার জন্য খাওয়া জায়জ হয়ে যাবে তাহলে এই পাঁচ শ্রেণী যারা বড় লোক তথাপিও তাদের জন্যে এই জাকাত তাদের জন্য জায়জ হয়ে গেল অবস্থার পরিপ্রেক্ষিতে आलोचनार्ध्य जानते हाथ पता जाए कथबा ऋणग्रस्त हम अथवाहर राहे जो से क्या कर दिन पथे क्या জাহাদের কাজ করে অথবা কোনোকা বাবায়দুল্লাহ ইবনু আদি ইবনুল খিয়ার বলেন ইবনু আদি ইবনুল খিয়ার বলেন দুইজন মানুষ তাকে বর্ণনা করেছেন রাসুল আল্লাহ দুইজন মানুষ আল্লাহ নবী আল্লা কাছে আসলো এসে কিছু সাহায্য চাইল ফকালা আলবাস আল্লাহ নবী সালাম ওদের আপাদ মস্তক এইভাবে দৃষ্টি নিক্ষুব করে দেখলেন আল্লাহ দেখলেন যে মাসাল্লাহ তারা জল তারা দুইজন বেশ হৃষ্ট পুষ্ট মানুষ তোমা আতাই তো কুমা যদি তোমরা দুজন চাও তাহলে তোমাদেরকে আমি এই জাকাতের জন্য কোনো অংশ নেই ওয়ালাহন মুক্ত এবং যে গায়ে শক্তি আছে এবং উপার্জন করতে পারে তার জন্য কিন্তু জাকাত হারাম তাহলে তোমরা তো দুইজন বেশ পুষ্ট কাজ করে খেতে পারো তাহলে কাজ করে খেতে পারে অবস্থায় হাত পেতেছ এটা কিন্তু উপার্জন করে খেতে পারে তার জন্য জাকাত ফান্ড থেকে কোনো কিছু অংশগ্রহণ করা যায়জ নেই হাজি মাহমুদ বর্ণনা করেছেন এবং আবু দাউদ আর নাসে হাজ্রী শক্তিশালী বলেছেন আমরা জাকাত যার জন্য জায়জ জাহেজ না তাকে দিব না এটাই হবে আমাদের হাজি আলোকে জানার কথা আল্লাহ রবাহ আলামিন। আমরা যা জানলাম সে চলার তোফিক দান করুন ওসলাল আসসালামাইকুম আহমতুল হাদিস আলোকে ঠিক একই ভাবে জাকাত মানুষের অর্থনৈতিক আবাদতের প্রথম শ্রেণীর আবাদত হচ্ছে मोहन तलायन सकल बार कल्याण একটা বিধান আছে বিচার ও শান্তি এবং সারিয়া কিভাবে মানুষের কল্যাণ নিশ্চিত করেছে সে বিষয়টা আমরা আলোচনা করবো सकाल सा जकर